শপথ গ্রহ নক্ষত্র শোভিত আকাশে এবং প্রতিশ্রুত দিবসের এবং সেই দিবসের যে উপস্থিত হয় ও যাতে উপস্থিত হয় অভিশপ্ত হয়েছে গর্তওয়ালারা অর্থাৎ অনেক ইন্ধনের অগ্নিসংযোগকারীরা যখন তারা তার কিনারায় বসেছিল এবং তারা বিশ্বাসীদের সাথে যা করছিল তা নিরীক্ষণ করছিল তারা তাদেরকে শাস্তি দিয়েছিল শুধু এ কারণে যে তারা প্রশংসিত পরাক্রান্ত আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেছিল যিনি নভমন্ডল ও ভূমন্ডলের ক্ষমতার মালিক আল্লাহর সামনে রয়েছে সবকিছু যারা মুমিন পুরুষ ও নারীকে নিপীড়ন করেছে অতপর তাওবা করেনি তাদের জন্য আছে জাহান নামে শাস্তি আর আছে দহন ও যন্ত্রণা যারা ইমান আনে ও সৎকর্ম করে তাদের জন্য আছে জান্নাত যা তলদেশে প্রবাহিত হয় নির্ছরণী সমূহ এটাই মহা সাফল্য নিশ্চয়ই তোমার পালনকর্তার পাকরাও অত্যন্ত কঠিন তিনি প্রথমবার অস্তিত্ব দান করেন এবং পুনরায় জীবিত করেন তিনি ক্ষমাসীল প্রেমময় মহান আরসের অধিকারী তিনি যা চান তাই করেন আপনার কাছে সৈন্যবাহিনীর ইতিবৃত্ত পৌঁছেছে কি ফিরাউনের এবং সামুদের वर जरा काफिर ता मिथ्याारोपे रत आल्लाह ततुर्दिकष्टन कर रेखे बर महान कुरान लौहे महफूजे लिपिबद्ध